শাইক আহমেদ মুসাজিবিলিজ এর বাংলা গত পর্বে আমরা প্রথম বাক্যের প্রথম শব্দ এলাম সম্পর্কে জেনেছি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 মহান আল্লাহ আপনাকে রহমত দান করুন যা কিছু আপনার জন্য ভালো তা অর্জন করার এবং যা কিছু ক্ষতিকর তা থেকে দূরে থাকার এই হলো রাহিমা অর্থ রহিমা দ্বারা বোঝানো হয় মহান আল্লাহ যেন আপনার অতীতকে ক্ষমা করে দেন এবং ভবিষ্যতে আপনাকে হৃদায়ত ও হেফাজত করেন এই সব কিছুই রহিমা অর্থের অন্তর্ভুক্ত যদি আপনি রাহিমা ও গাফার একত্রিত করেন তাহলে প্রতিটির আলাদা অর্থ থাকবে মাফিরা বা মাখফিরাত হলো ক্ষমা আর রহমাত এবং রহমত হল দয়া দুটোকে একত্রিত করা হলে এটি দুটো অর্থকে নির্দেশ করবে একত্রিত অবস্থায় মাখফিরাদ দ্বারা পূর্ববর্তী গুনার জন্য ক্ষমা এবং রহমাত দ্বারা পরবর্তী গুণা সেগুলোর ফলাফল এবং শাস্তি থেকে নিরাপত্তাকে বোঝাবে কিন্তু যদি মাঘফিরা অথবা রহমার কথা আলাদা আলাদা করে উল্লেখ করা হয় তাহলে একটি উল্লেখ করলে অপরটির অর্থ প্রকাশ পাবে সুতরাং যদি মাঘফীরার কথা উল্লেখ করা হয় তাহলে সেটা মাঘফীরার পাশাপাশি রহমার অর্থ প্রকাশ করবে একইভাবে যদি শুধু রহমা উল্লেখ করা হয় তবে তার মাধ্যমে মাঘফিরার অর্থ প্রকাশ পাবে অর্থাৎ এ দুটোর যে কোনো একটি শব্দকে পৃথকভাবে উল্লেখ করা হলে উল্লেখিত শব্দটি অন্যটির অর্থকেও ধারণ করবে সুতরাং কোনো বাক্যে শুধু মাকফিরা বলা হলে তার দ্বারা রাহমাকেও বোঝানো হচ্ছে এবং কোনো বাক্যে শুধু রাহমা বলা হলে তার দ্বারা মাকফিরাকেও বোঝানো হচ্ছে ক্ষেত্রে নিয়মটি কোনো বাক্যে ইসলাম ও ইমান ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মটির অনুরূপ ইসলামের তিনটি পর্যায় আছে ইসলাম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 আর যে হারে তাদের অবনতি হচ্ছে তারা হয়তো জীবিত কোনো কাফিরের ক্ষেত্রেও একই কথা চালিয়ে দিতে পারে আর এই জন্যই আলিমদের কাছ থেকে সৈয়ুকদের কাছ থেকে ইম শেখা উচিত যেমন অনেক সময় আপনি কিছু বইতে মাকরুহ শব্দটি দেখবেন মাকরুহ অর্থ অপছন্দনীয় অনেক শাইক অনেক আলিম যেসব বস্তু বা কাজের ব্যাপারে মাকরু উল্লেখ করেছেন সেগুলো হারাম হিসেবে গণ্য করতেন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 শাহী বুখারির ব্যাখ্যা গ্রন্থ অমদাতুল কোয়ারিতে বদরুদ্দিন আলআইনী রাহেমাহুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলীহ্লামে এ হাদিসটির ব্যাপারে বলেছেন যখন তার কওম কাফির ছিল তার ক্ষতি করছিল এবং তাঁর উপর অত্যাচার চালাচ্ছিল তখন নাবী মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন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 মহান আল্লাহ তার ও মোহাম্মদ চিত্তের হতেন তাহলে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত যদি খোদ নবী মোহাম্মদ সাল্লাহ আলিহ্লামের জন্য এই কথা প্রযোজ্য হয় তাহলে চিন্তা করুন অন্য সবার ক্ষেত্রে কি হতে পারে ক্ষেত্রে মহান বলেছেন তা অবশ্যই মাথায় রাখতে হবে এবং মতই হতে হবে তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রসুল এসেছেন মোহাম্মদ সাল্লাসাল্লাম তোমাদেরকে যা কিছু কষ্ট দেয় তা তাঁর নিকট খুবই কষ্টদায়ক তিনি তোমাদের কল্যাণকামী মুমিনদের প্রতি করুণাশিত্য বড়ই দয়ালু সুরা আত্মা আয়াত একশো মহান আল্লাহ তার নাবিল ব্যাপারে বলেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি তোমাদের প্রতি দয়ালু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 আশাফের কাছে অন্তরের চাবি ছিল এবং বার্তা পৌঁছে দেওয়ার তাই আমি এর আগের ক্লাসগুলোতে এই আয়াতগুলো আমি লুতকে দিয়েছিলাম হেকমা ও জ্ঞান সুরা আল আিয়া আয়াত চুয়াত্তর যখন মুসা যৌবনে পদার্পণ করলেন এবং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 দেখুন যদিও সেটা হয় তোমার ভাইয়ের সাথে হাসে মুখে সাক্ষাৎ জারিদ ই আব্দুল্লা রাহু তল আহনু বলেছেন এই বর্ণনা সহি আল বুখারি ও সহিমে আছে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 আমার বা আপনার অনুসরণ কারো জন্য বাধ্যতামূলক করা হয়নি তাই হেগমা ও উত্তম আচরণের সাথে এই দাওয়া পৌঁছে দিন এমনভাবে যা অন্তরে স্বাচ্ছন্দ্যানে ও কোমলতার পরিচয় দেয় সুনান আর তির্মিতিতে আছে আবদুল্লাহ ইব্দুল হারি সৈদুল্লাহ তালু বলেছেন মা আহাদান রু আহাদসুলি সাল্লু আলহ্লাম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 মুচকি হাসি তাড়াতাড়ি আসে আর ধীরে ধীরে মিলিয়ে যায় আর যেগুলো নকল সেগুলো আসতে অনেক সময় নেয় কিন্তু হারিয়ে যায় মুনাফিকের একটি নিদর্শন ও বৈশিষ্ট্য হল মুমিনদের প্রতি তাদের ধারালো জিহ্বা এবং ভ্রুকুটি আর কাফিরদের প্রতি ঠিক তার বিপরীত আচরণ আল্লাহ সু কুরআনে সুরা আল আহ উনিশ নাম্বার আয়াতে বলেন যখন বিপদ টোলে যায় তখন তারা ধন সম্পদ লাভের আশায় তোমাদের সাথে বাঘ চাতুরীতে অবতীর্ণ হয় মুনাফিকরা তাদের জিভে ধার দেয় আর তা মুমিনদের দিকে বাড়িয়ে দেয় অন্যদিকে মুমিনরা মুহাম্মদ রসুল উল্লিন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 আর অনেক সময় মানুষের মন জয়ের জন্য তাদের প্রশংসা করতে হয় সালাতের শেষে নামাজের শেষে আমরা যে দোয়ারটা পড়ি রাসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম সেটা মুআজ ইবনে জবাল রাজি আল্লাহ তআল আনহুকে শিখিয়ে দিয়েছিলেন আপনারা কি মনে করেন রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলিহ্লাম হঠাৎ মুআজের কাছে এসে বললেন সালাতের পর এটা পড়বে না তিনি মুআের কাছে আসলেন এবং বললেন ইন্নি ওহিবুকাইয়া মুআ আমি তোমাকে ভালোবাসি হে আপনারা কি চিন্তা করতে পারেন এ কথার পর আলহাল্লাম মুআ ইবনে জবাল রাজি আল্লাহআকে তারপর বলেন একইভাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যখন ইবনু অমর রাজি আল্লাহ তাল আনহুকে পেয়ামাইল বা তাহাজুদের সালাত আদায় করতে বললেন তখন তিনি প্রথমে ইবনু অমর রাজি আল্লাহ আনহুর প্রশংসা করলেন আর তারপর তাকে তাহাজুদের সালাত আদায়ের কথা বললেন নাবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রথমে প্রশংসা করলেন এবং তারপর আমলের জন্য উৎসাহিত করলেন আর এটাই হল হেকমাসম্পন্ন সৎ কর্মশীল এবং সফল দায়ের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ এরি সাথে আমরা এই বইয়ের প্রথম বাক্য এহিমাকাল্লার আলোচনা শেষ করলাম বারক আল্লাহম আল্লাহু আল্লাহিনা মোহাম্মদিম আসসালাম यंगला अडियो सरिजटर बाकी पर्वगुल्लो शनते भिजिट कर मुबाशीर मीडियार फेसबुक पेज डब्लिव डब्लिव डब्लिव